وَإِذَا سُئِلُوا عَنِ الْآيَاتِ يُعْرِضُونَ أَفَأَنذَرْتَهُمْ مِنْ عَذَابٍ أَمْ هُمْ فِي تَنَازُلٍ الْحَمْدُ لله رب আয়াত থেকে বলতে পারি আমরা একশো দুই নম্বর আয়াতের আগে আমরা যেখানে ছিলাম একটু আগে আমরা যাই সেটা হচ্ছে একশো নম্বর আয়াতের দিকে সেখানে যে কথাটা আছে যখন ইসু সালামের পিতা ইয়াকুব আলাই মিশরে পৌঁছে গেলেন ভাইদের সাথে সবার সাথে সেখানে ওনাকে যেভাবে তারা শ্রদ্ধা জানালেন সম্মান করলেন রাফা আবহাওয়া আলাল আরস এই আয়াত আমরা তার সাথে শুনেছিলাম একটু অ্যাড করি যে তিনি তার পিতামাতাকে মাতাকে আরো উপরে বসালেন সিংহাসন বা বসা যে জায়গা তখনও বলা হয় কোনো কোন রেওয়ায় যে বাদশাহ তখনও জীবিত ছিলেন ইসুফ আলা সালাম তখনও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বাদশাহ সহ ইসুফ আলা সেখানে আছেন পিতা মাতাকে উঠালেন আর ওয়ারুল্লাহ উজ্জাদা উঠানের পরে ভাইগুলো সব পিতা এবং ওনার মা মা মা বলতে আপন ছিল না তারা সবাই মিলে ওনাকে সেজদাগ করলো ইসবাম এই সেজদার কথাটা কি আমরা একটু আলোচনা করেছি কিন্তু এখানে একটু কথা বাকি আছে এক নম্বর হচ্ছে কেউ কেউ বলেছেন ঠিক আজম আলাইস্লামা কে সেজদাগ করতে বলেছিল শ্রেষ্ঠাদেরকে এখানে একই কথা এসেছে যে কোন কোন মুফাস বলেছেন যে ওনাকে সামনে রেখে আল্লাহকে সেদা করা হয়েছে যেভাবে আমরা কেবলাকে সামনে রেখে নামাজ পড়ি আমরা যদি কাবাঘরের সামনে থাকি মাতাফের মধ্যে নামাজ পড়ি আমরা তো কাবা ঘরকে সেজা করি না আমাদের সামনে কাবা ঘর থাকলেও কাকে সেদা করি আল্লাহকে এটা কেউ কেউ তাসির করেছেন যে আসলে ইসুফ আলাহ ইসলামের সামনে রেখে আল্লাহকে সেদা করেছেন কিন্তু মেজরিটি মোফা এই কথার সঙ্গে দিমত পোষণ করেছেন ওনারা বলেছেন যে না আসলে তেলাওয়াত করে মাথাকে কপালে দিয়ে মাটির মধ্যে রেখে যেভাবে করি ওই রকম নয় এক ধরনের সম্মান করা মাথা নিচু করা যেটাকে বাংলা বাড়ি কুর্নি করা এটা কিন্তু এখন আমাদের জন্য জায়েজ নাই কিন্তু আমাদের শরীয়তের আগে আমাদের নবী মোহাম্মদ সাল্লা শরিয়তের আগে অন্যান্য নবীদের সময়ে এরকম ছিল মাথা নিচু করা কিছুটা রুকুর মতো করা এ বিষয়ে কর্তবাহ শরীফ ওয়া সলিল কাবির ওই সময় ওই নবীদের আমলে যা ছিল যে তারা একটু উপরে তবকায় আছেন সম্মানিত যারা তাদের ছোট জুনিয়র তারা তাদেরকে বড়দেরকে এভাবে সম্মান করবে সেম হাসান রহমতুল্লা আলী বলেছেন যে মাথাকে এরকম নিচু করতেন এটাকে শব্দ হিসাবে উল্লেখ করা হয়েছে কিন্তু আসলে পরিপূর্ণাঙ্গ সেজা নয় এটাই ছিল তাদের ওই জমানার সম্মান করার বড় ওদেরকে এটা একটা প্রচলিত ছিল এবং ওই সময় ইসলামী বলেছে না এই রকম ছিল যেটা আমাদের সমাজে আমাদের নামাজে এখন আছে কিন্তু মেজরিটি বলেছেন যে না মতো কিন্তু সেজদা নয় পরিপূর্ণ ভাবে কিন্তু আল্লাহি সারে কিন্তু আমাদের এই শরিয়তের মধ্যে নবী দিয়েছেন আগের জমানার অনেক কিছু পরবর্তী পর্যায় নবৈর সময় বাতিল হয়ে গেছে এই জন্য আমাদের এখন এই সমাজে এইরকম শ্রদ্ধা আর নাই তবে এবাদত করা না ওনাকে সম্মান জানানো এতটুকুনি এ ব্যাপারে কোনো একাফ নাই কারণ আল্লাহ আল্লাহকে ছাড়া কাউকে ইবাদত করা যাবে না কিন্তু আমাদের এই উম্মদকে আল্লাহ তালা সালামের যে সুন্দর গ্রিটিং দিয়েছেন এটা জান্নার থেকে দেওয়া পাওয়া সালাম আমাদেরকে দিয়েছেন মাথা নিচু করে কুর্নি মুখে সালাম দেওয়া আর মুসাফাহা করা হাদাফি নিয়া ইমাম কুরতুবিদালুস বাসিন্দা ছিলেন আন্দালুস কোথায় স্পেইনে আন্দালুসিয়া। করডবা গ্রানাডা এই যে যখন এগুলো মুসলিম দেশ ছিল মুসলিম শাসকরা ছিলেন ওখানে অনেক আরব বড় বড় ইমামরা ছিলেন বিশাল মুসলিম কমিউনিটি ছিল আপনারা জানেন আট বছর পরে তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আগুনে পুড়ে মারা হয়েছে এবং তাদেরকে বহিষ্কার করা হয়েছে তো ওই সময় আন্দা লুসিয়ার ওই এলাকায় অলমোস্ট একটা মুসলিম দেশ তো উনি বলেন ইমাম কর্তুবী সেখানকার বাসিন্দা যিনি তাসের কর্তুবী লিখেছেন তিনি বলেন যে এই যেটা আল্লাহ বাতিল করে দিয়েছেন রাজা বাদশা বড়দেরকে গেছে তারা আজাম এবং অনেক নন আরবদের কাছে এটা আছে এবং এইটা এখনো কিছু কিছু জাতির মধ্যে নন আজম বলতে নন মুসলিম এবং নন অন আরব মুসলিমও মিন করে মিন করেছেন আপনি এখনো দেখবেন জাপানিজাবে সালাম করে আমি দেখলাম একবার জাপান যাচ্ছি তো জাপানি কথা তারা হাত মিলালো প্লেনে দেখা হয়েছে এরকম দুইজনে করতেছে দুইজনকে দুজনের সাজার মতো করছে আর কি চাইনি এরকম করে এভাবে করে এটা বিভিন্ন সমাজে মাথা নিচু করার এবং একজন মুসলিম আব্দুর রশিদ নামে একজন সাইবেরিয়ার মুসলিম অনেক বড় আলম ছিলেন মোবাল্লিক ছিলেন তিনি তাবলিগির কাজ করার জন্য জাপান গিয়েছিলেন বই লিখেছেন তার ভ্রমণ কাহিনী সেখানে বলেন তিনি এক জাপানির বাড়িতে গিয়েছেন এক বড় প্রিন্স অথবা লোকাল গভর্নর বাড়িতে গিয়েছেন তিনি বললেন যে সে তার স্ত্রীকে সামনে নিয়ে এসেছে আমাকে একটু ওয়েলকাম করার জন্য স্ত্রী এভাবে আমার সামনে মাথা মানে পুরো হাত পা জমিনের মধ্যে রেখে যে অলমোস্ট আমাকে সেজা করার মতো অবস্থা অলমোস্ট সেজা করার মতো অবস্থা আশ্চর্য বিষয় তো কোন কোন এলাকায় এগুলো আছে যে তারা এরকম করে কুন্নি করে এটা কিন্তু আসলে আল্লাহ তালা ইসলামের স্পিরিট নয় এটা নবী করিম সাল্লাম সামনে ওনার জন্য দাঁড়াতে চেয়েছিলেন সাহাবির আমরা হাতে শুনেছি তাই না তিনি কি বলেছেন যে খবর দা তোমরা এভাবে আমাকে দাঁড়িয়ে কোনোদিন সম্মান দিবে না এই যে করা দাঁড়ানো এই হ্যাঁ কোন সময় যেকোনো দাঁড়ানোকে কেয়াম বলে আপনারা কেয়াম বলতে আরেক কেয়াম বুঝবেন শুধু কেয়াম মানে হলে দাঁড়ানো না আমাদের মধ্যে কেয়াম আছে না এইটাকে কেয়াম মানি হলে দাঁড়ানো কেউ আসলে তাকে সম্মান করার জন্য দাঁড়াতে হবে এটা ইসলামী নিষেধ এখন আমি দেখেছি আজমদের মধ্যে আমি মালয়েশিয়া যখন ছিলাম ইউনিভার্সিটিতে আমাদের শিক্ষকদের সাথে একটা লোকাল রাজা আসলে। রাজা আসার এখন সবাইকে বলা আসলেন আপনারা সবাই দাঁড়ান ইসলামিক ইউনিভার্সিটি এ বলা হচ্ছে দাঁড়াতে হবে এবং যারা ওখানে মালয়েশিয়ার নাগরিক আছেন তারা এভাবেই উন্নিশ করছেন মুসলমান তো ইমাম কর্তব্যিটা পড়ে আমার কাছে মনে হলো ঠিকই বলেছেন তিনি যেটা অনেক অনারতদের ভিতরে এই জিনিসটা এখনো থেকে গিয়েছে যেটা ইসলামকে ইসলাম উঠিয়ে দিয়েছে সাহাবিরা নবী করিম সাহস দাঁড়াতে চেয়েছেন তিনি নিষেধ করেছেন তো আর এর মধ্যে আমরা কারা দাঁড়ানোর জন্য আমরা আশা করতে পারি দাঁড়াবি সম্মান করতে ঠিক নয় এটা এই জন্য বলেছে আমাদের দেশে স্কুল কলেজে মাদ্রাসায় তখন শিক্ষক আসে ছাত্ররা সব দাঁড়িয়ে যায় সালাম করতে এটা বিশাল এক আদবের ব্যাপার হয়ে গেল কিন্তু শরীয়তের দৃষ্টিতে এটা বেআবী এটা আদব না সালাম দিবে এটা একদম শূন্যতির খেলাফ যিনি আসেন আগন্তক তিনি সালাম দিবেন যারা আসেন তারা কি করবেন জবাব দিবেন তো এইগুলো কতগুলো জিনিস আমাদের এই যে সম্মান দেখানোর ক্ষেত্রে আমরা অতিরিক্ত হয়ে পড়েছিলেন খন্ডকের যুদ্ধে এরপরে ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয় সেই যুদ্ধ উপলক্ষে একটা ফায়সলা করার জন্য ওনাকে ইহুদিরা বিচারক হিসাবে মেনে ছিল যে উনি যে ফয়সালা উনি তখন খুব অসুস্থ অবস্থায় বেড বাউন্ড আছেন ইনজুর্ড হয়ে তার কয়েকদিন পরে তিনি আসলে ইন্তিকাল করে ফেলেছেন ইন্তকালের আগে ওনাকে নিয়ে আসা হলো কষ্ট করে অসুস্থ অবস্থায় উনি যখন আসতেন নবী করিম সাল্লা সাহাবারা ইন্তজার করেছিলেন ওনার জন্য তো উনি যখন এসে পৌঁছলেন রসুল সাল্লা বললেন কুম উলিম আই রিকুম তোমাদের এই সম্মানিত লিডার এসেছেন তার জন্য সে মুসলমানরা দাঁড়াও অনেক ভালো লোক ওনাকে ওয়েলকাম করো এখান থেকে অনেকে দলিল নিয়েছেন ও তিনি তো অ্যালাউ করেছেন হুকুমও করেছেন দানাতে। এই দাঁড়ানোর পিছনে অনেকগুলো কারণ ওলামাইকার ব্যাখ্যা করেছেন এক নম্বর হল যে ওনার অন্যতম কারণ হচ্ছে তো অসুস্থ উনি গাধার পেটে চড়ে এসেছিলেন দাঁড়িয়ে ওনাকে নামাতে হবে এটা অন্যতম কারণ এবং আহ ওনার জীবনের শেষ দিকেও চলে আসছে রবি করিমস্লাহাম তো ট্যান পেয়েছেন যে ওনার সময় বেশি বাকি নেই তো ওনার ভিতরে এই দাঁড়ানোর কারণে এমন কোন টাকা বড় না। তো এগুলো একটা বিশেষ কারণে একমাত্র ওই জিনিসটা কাজ করবে কারণ হাদিসে তিনি বলেছেন মানসার ফালি তাহমিন্নার যে ব্যক্তি চায় যে তার সম্মান করার জন্যে লোকেরা দাঁড়িয়ে যাক তাহলে এরকম যে ব্যক্তি চায় খুব খুশি হয় তার জন্য সবাই দাঁড়িয়ে গেলে সম্মান করলে খুব সম্মানিত বোধ করে তাহলে সেই জন্য জাহান নামে তার ঠিকানা জোগাড় করে এখন এরপরে তিনি আরেকটি প্রসঙ্গ এনেছেন ইমাম কর্তবী রহমতুল্লাহ আলী সেটা হচ্ছে যে হাতের ইশারায় আঙ্গুল উঠে এরকম করে কিছু সালাম দেওয়া যাবে কিনা এরকম করে সালাম আলাইকুম সালামালিকুম এরকম করে না এটার ব্যাপারে মাসালা কি যা ইদা বা দূর থেকে থাকে না তখন আমি আসসালাম আলাইকুম এইটা জায়গ আছে কিন্তু কাছে থাকলে যিনি শুনবেন তার জন্য ইশারা করা জায়জ নাই এখন ইশারা করার জন্য আরেক আর্মির ভিতরে বিভিন্ন জায়গায় স্যালিউটের কায়দা আছে একদম এরকম এটা আদম থেকে নেওয়া অন আরবদের থেকে নেওয়া অমুসলিম থেকে নেওয়া কালচার কিন্তু আমি জানি সব মুসলিম দেশের আর্মিরা এই কাজ করে তা যদি বস আসে অফিসার আসে এরকম করি হাত পা দিয়ে একেবারে রাইফেল দিয়ে গুতানা দিয়ে সালাম দিলে তো সালাম মজবুত হল না হ্যাঁ এইগুলো আসলে আমাদের মুসলমানদের সকিয়তা নেই ইসলামের কালচার কি শরীয়তার স্পিরিট টা কি আমরা অন্যদেরকে নকল করি অনুকরণ করি তাই না এইগুলোই মুসলিম সমাজের মধ্যে ঢুকে পড়েছে এখন আমরা আসি যে আজকে যেখান থেকে তাপসি শুরু হচ্ছে যখন আল্লাহ রাবুল্লাহ আলমিন ইসুব আল্লাহলামকে সম্মানের আসনে বসালেন তিনি তখন আল্লাহ তালার কাছে তিনি ফরিয়াদ করলেন দোয়া করলেন এবং তিনি বলেছিলেন যে এটা ওনার স্বপ্নের ব্যাখ্যা আল্লা প্রশংসা করে বললেন ভাইগন তোমাদের মধ্যে আর আমার মধ্যে শয়তান এসে ঢুকে মাঝখানে একটা ফিতনা সৃষ্টি করে দিল ইনারি ফুল আমার রব অত্যন্ত সূক্ষ্ম আবার আমার রব অত্যন্ত মেহরবান তিনি যা চান তিনি সেটা করেন ইন্ম হাকিম তিনি সব জানতা অনেক জানেন এবং তিনি অনেক জ্ঞানী এখানে তিনি বললেন যে জেল থেকে আমি বের হওয়ার পরে আল্লাহ আমাকে জেল থেকে বের করলেন এখানে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এটা বললেন না যে কিছু লোক কুচক্রি ষড়যন্ত্র করে আমাকে জেলে ঢুকিয়েছিল দেখেন কি সুন্দর আদব কথা বলার তবে ভাইগুলো আমাকে কোন কত কষ্ট দিয়ে কোথায় নিয়ে ফেলে দিলে তার ওদিকে কোন রকমের ইঙ্গিত করলেন না যে কেউ কষ্ট দিয়েছে এই জন্য বলা হয় যে ব্যক্তি শরীফ যে ব্যক্তি উঁচু মানের যারা তাকে কষ্ট দেয় আবার এই কষ্ট দেওয়ার লোকগুলো যাকে কষ্ট দিয়েছে তার কাছে গিয়ে থেকে যায় তার কাছে সাহায্য চায় তার কাছে গিয়ে তখন তার আশ্রয় নেয় ওই সময় যে ভদ্র মানুষ যার তবিয়ত খুব ভালো যিনি অত্যন্ত মানে উঁচু মানের ব্যক্তিত্ব তিনি কখনো তাদেরকে খোঁটা দিবেন না ওইদিকে দৃষ্টি দেবেনা যে এখন তা আসছ আমি করব কিন্তু আমার কি কষ্ট আছে এই কথাগুলো বলে স্মরণ করিয়ে দেয় না এটা ভেরি হাই লেভেল অত্যন্ত উঁচু মানের আখলাখ এরকম আমাদের জীবনের ছোটখাটো হতে পারে আমাকে অনেকে কষ্ট দিয়েছে তারপরে এখন এসে আমি যদি একটা ভালোবাসে আমার কাছে এখন ঠেকে গেছে এখন আমি তাকে চাইল খোঁচা দিয়ে ওই কথাটা আমি এখন শোধ করতে পারি কিছুটা আমার মনের কিছু ইয়ে মেটাতে পারি কিন্তু এটা যে ব্যক্তি করবে তার কিন্তু আল্লাহর কাছে কিছু হয়ে যাবে আর যে ব্যক্তি খোঁচা দেবে না যে কষ্ট পেয়েছে লোকটার কাছ থেকে ওইটার পাওনা আল্লাহর কাছে পরিপূর্ণ জমা থাকবে তো কেন খামাকা খোঁচা দিয়ে নিজেটা কমাবো দরকার আছে এইভাবেই কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তালা শান অনেক বাড়িয়ে দেন এই সমস্ত লোকদেরকে যে ব্যক্তি অন্যকে খোঁচা দেয় না সুযোগ তারপরে তিনি কৃতিত্ব কে দিয়েছেন আল্লাহ তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন রব্বিক মিনাল মু আল্লাহ আপনি আমাকে আজকে রাজ ক্ষমতার অধিকারী করে দিলেন তাহ আ ব্যাখ্যা আপনি তো আমার একমাত্র অভিভাবক গার্ডিয়ান দুনিয়া এবং আখেরাতে একমাত্র সাহায্য পাওয়ার জায়গা আল্লাহ দুনিয়াতে অনেক কিছু আপনাকে আমাকে দিলেন কিন্তু আমি চাই আরো বড় একটা আপনি যেন আমাকে আপনার কাছে পরিপূর্ণ মুসলিম আত্মসমর্পণকারী আপনার হুকুম মাননি ওয়ালা অবস্থায় আপনি আমাকে মৃত্যুদান করেন এবং আপনি আমাকে মধ্যে অন্তর্ভুক্ত করেন। তিনি তো এই কনফিডেন্স থাকা দরকার না যে আমি তো নবী আসি আমার তো আর অন্যভাবে মরার কথা না ভালো মুসলিম হিসেবে মরার কথা কিন্তু তিনি আল্লাহ তালার কাছে দরখাস্ত দেন তাহলে যে যত বেশি আল্লাহওয়ালা হয় তত বেশি আল্লাহর ভয় তার দিনের মধ্যে আসে তত তিনি আল্লাহর কাছে নিজেকে ছোট মনে করেন আর যে ব্যক্তি মনে করে আমি তো বড় কিছু হয়ে গেছি আমাকে এত লোক সম্মান করে তাহলে তার ভিতরে এরকম ফিলিং আসলে আল্লাহর কাছে তিনি বেশি চান না তাহলে তাকে শয়তানের ধোকার পড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ মাফ করুন ইব্রাহিম আলসালাম আজকে থাইল্যান্ড থেকে আসছিলেন ইসলামিক ইউনিভার্সিটির বড় একজন স্কলার তিনি বলছিলেন যে আমরা যে কোনো কাজ করি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দরখাস্ত দেই সুন্দর কথা যে আবু বাকরি ইব্রাহিম আলহ্লা আল্লাহ আল্লাহ নির্দেশে কাজ করছেন আমার জন্য ঘর বানাও আমার ইবাদতের জন্য তিনি একজন আল্লাহ নবী কাজ করছেন আল্লাহ আর বানাচ্ছেন এমন ঘর যেটা আউ্ আলবাইতেন উদে আলী নাস আল্লা রবানা ইন্দ্রাকান্তি আল্লাহ আপনি কবুল করেন এই কাজটা আপনি আর আমরা মনে করি আমি তো কত মসিদ বানিয়েছি আমি দিনের কত কাজ করেছি আমার এত কন্ট্রিবিউশন আছে আমার স্বীকৃতি দেয় না কেউ আমাকে জিজ্ঞেস করে না আমাকে ফেলে রাখছে এগুলো আমাদের মধ্যে সৃষ্টি হতে পারে যে ব্যক্তি যত আল্লাহ যেন কাজ করবে তত সেটি শুধু সে আল্লাহ কাছে দরখাস্ত দেবে আল্লাহ যেন কবুল করেন আপনি আমি যে করলাম আল্লাহ কি কবুল করেছেন গ্যারান্টি আছে তাহলে সব সময় আমাদের আল্লাহ কাছে ছোট হয়ে থাকতে হবে চাইতে হবে যে আল্লাহ মেহরবানি করে আপনি কবুল করেন এই কাহিনী শেষ হয়ে যাচ্ছে ইসুফ আলাহ ইসলামের কাহিনী এখন আল্লাহ তালা কাহিনী শেষ করে দিলেন বলছেন এবার একশো দুই নম্বর আয়াতে হে নবী এই যে এতক্ষণ পর্যন্ত এত সময় নিয়ে ইসুফ আল্লাহ সালামের কাহিনী আপনাকে বললাম এগুলো সব গাইবের কাহিনী আপনি কখনো এগুলো দেখেননি আমি ওই করে করে আপনাকে এইগুলো নাজির করছি মক্কার লোকেরা এগুলো শুনছে ইহুদিরা শুনছে তারা মনে করে যে উনি নিজে নিজে এগুলো বানান কিন্তু আল্লাহ বলছেন যে আপনি তো ছিলেন না এই সমস্ত কাহিনী আপনি জানেন কেমন আমি ওহি করে আপনাকে পাঠাই হুম আহম আপনি কখনো ছিলেন না তাদের সামনে উপস্থিত ছিলেন না যখন তারা ষড়যন্ত্র করছিল ইসিবের ভাইরা ষড়যন্ত্র করেছিল ওনাকে হত্যা করার জন্য রাজার স্ত্রী বাদশার স্ত্রী ষড়যন্ত্র করে তাকে জেলে ঢুকালো কোন ষড়যন্ত্র আপনি কিছুই দেখেননি এই সমস্ত কাহিনী পেলেন কোথায় আপনি কাজে এগুলো নিশ্চিত ওয়াহি তারা এরপরে কি বুঝে না যে এটা ছাড়া আর কিছু নয় আর মেজরিটি লোক আপনি চাইলেও ইমানদার হবে না পৃথিবীর মেজরিটি লোক এখনো ইমানদার নয় আল্লাহর প্রতি বিশ্বাসী নয় অবিশ্বাসী থেকে গেল এটাই যুগে যুগে আপনি তাদের কাছে এই এত দিনের কথা কথা পৌঁছে দেওয়ার বিনিময়ে কোন পারিশ্রমিক চান না আপনি জানেন যে আপনাকে বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে এটা আপনি পৌঁছিয়ে দিচ্ছেন বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে স্মরণিকা বার্তা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া তাদের সৃষ্টি কর্তা আল্লাহ এবং তাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ ইবাদত করার জন্য জিন্ন ইনসা ইলি আবুদুর এই কথা মনে করিয়ে দেওয়ার দায়িত্ব দিয়ে আপনাকে পাঠানো হয়েছে আরো কত সময় কত না ঘটনা কত কিছু তারা দেখতে পায় আকাশ এবং জমিনের মধ্যে কত নিদর্শন আছে আল্লাহ তালার আল্লাহর কুদরতের নিশানা চিহ্ন ছড়িয়ে আছে সারা পৃথিবীতে সারা সৃষ্টির মধ্যে রুণ আলাহিয়া তাদের উপর দিয়ে এগুলো ঘটে যায় তারা সেগুলোকে ক্রস করে দেখে যায় চোখের সামনে দেখে কত ঘটনা ঘটছে কত অভাব নেই দেখে দুন তারা এগুলো দেখেও মুখ ফিরিয়ে নেয় আল্লাহর দিকে আসে না কত ঘটনা পৃথিবীতে ঘটে কত ঘটনা দুর্ঘটনা কত মহাকাণ্ড ঘটে যায় এগুলো সব কিছু প্রমাণ করে যে একজন আছেন আল্লাহ তালা এরপরে তার আল্লাহ দিকে আসে না আর তাদের মেজরিটি লোকগণ অনেকেই আছে আল্লাহকে বিশ্বাস করে কিরকম করা করে হিন্দুদের মধ্যেও বিশ্বাসী আছে একজন বড় কিছু আছেন তাদের বিভিন্ন রকমের যে মত গুলো আছে লক্ষ্মী আছে কালী আছে আর কি আছে দুর্গা আছে অনেক কিছু আছে তাই না কিন্তু আরবদের কাছেও এটা ছিল আকার জমিনের সৃষ্টিকর্তা লয় কে আল্লাহ কিন্তু আসলে তাদের আল্লাহর প্রতি একরকম ইমান আছে কি ইমানের মধ্যে কি আছে সেরক আছে এবং এই জন্য তারা যখন হজ করতে করতে তাওয়াফ আসতো পড়তো জমানায় তারা হজ ওমরা তাওয়াফ করেছে তখন তারা তালবিয়ে পড়তো আমরা যে তালবিয়ে পড়ি তালবিয়ার কায়দা আমরা পড়ি যে তালবিয়া ঐটার মধ্যে তারা গন্ডগোল লাগিয়ে দিয়েছিল কিভাবে লবাক এই তো সুন্দর তালবিহিয়া এটাও তারা পড়তে এই অংশ যে আল্লাহ হাজির আপনারে হাজির আপনার কোনো শরিক নাই এই পর্যন্ত ঠিক আছে এরপরে এখন শেরেকের ভিতরেই কি বলতো এরিকা তামাক তবে যে সমস্ত শরিক আপনারা আপনি ঠিক করে নিয়েছেন এইগুলো ছাড়া আর কোন শরিক নাই আবার সেগুলোর মালিকও আপনি ওরা যা কিছু মালিকেনা ওদের হাতে আছে এগুলো মালিকও আপনার উপরে আছে। আপনি সবার উপরে মালিক এটা ঠিক দেখছেন কিভাবে আস্তে করে সেরেক ঢুকিয়ে দিয়েছে তো তারাও আল্লাহ বিশ্বাসী আছে এইরকম শের হলো অমুসলিমদের মধ্যে মুসলিমদের মধ্যে যারা মানে দরবারে খালি ফিরে না ফিরে না খালি হাতে কি একটা আসে হ্যাঁ খাজা বাবার দরবারে ফিরে না কেউ খালি হাতে না এরকম কিছু একটা তো আল্লাহর কাছে না গিয়ে ওই দরবারে যাও মাজারে যাও আবার কাছে গেলে সমস্ত হয়ে যাবে কত কাছি হ্যাঁ ঠিকই আল্লাহ আছে কিন্তু এই মাজারের মধ্যে দিলে সেটা মাজারের তরিকায় আল্লাহর কাছে যাবে ওরাও বলে লাত মারাতে তরিকা আল্লাহর কাছে যাবে কাছাকাছি না হে দেখেন তো এই এই জন্য ঠিকই আল্লা তালা বলেছেন ওমা ইউমিনীর অধিকাংশ মানুষ আল্লাহর ইমান রাখলেও কোন অবস্থা ইমান আছে তারা কিছু সেরেক করেই ছাড়বে আমাদের আমাদের এখন মুসলিম উম্মাদ ব্যাপক মানুষের ইমান আকিদার মধ্যে সেরেক ঢুকে গিয়েছে বহু তরিকায় মাজারের তরিকায় জিন্দা কিছু লোকের তরিকায় তার বিভিন্ন ফাল খাব নামা ইত্যাদির তরিকায় আপনার অগণিত তরিকায় তারপরে আবার আরেক রকমের সেরেক আছে এই যে মাথা নিচু করা করা এগুলা কিছু উদাহরণ দিলাম আরো আছে এখন মরে গেছে যারা শহীদদের নামে কিছু একটা বানিয়ে সেখানে গিয়ে মাথা নতো করা নগ্ন পায়ে যাওয়া ফুল দেওয়া বেদির মধ্যে ইত্যাদি কি আরেক সেরেক রাজনৈতিক তরিকায় ঢুকছে একটা ঢুকে বেদাতের তরিকা তরিকা কবরের মজারের তরীটা হল রাজনীতির মৃত্যু দিবস উপলক্ষে তার শরণে পাঁচ মিনিট নিরাপদ অবলম্বন সবাই দাঁড়িয়ে দাও এই সমস্ত শেরেকের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে প্রতিকৃতির পরে কার বিরাট মূর্তি বানিয়ে অথবা তার ছবি টাঙ্গিয়ে সেখানে যে ধরনের এই এখন শুরু হয়ে গেছে এটা কোন দিকে যাচ্ছে দিকে যাচ্ছে হ্যাঁ শিখা অনির্বাণ এটা হলো আমি বলেছিলাম যে আমাদের দেশে পাশে আছে আসে শিখা অনির্বাণ আগুন কোনদিন নিবে না এই আগুন কাদের মাবুদ অগ্নি পূজক পার্শ্বিক ইরানে ইসলাম ঢোকার আগে যে ধর্ম ছিল তাদের মাবুদ কে ছিল আগুন এবং আগুন যেন কোনোদিন না নিবে তাহলে তো মাবুদ মরে যাবে মবদকে জিন্দা রাখার জন্য শিখা অনির্বাণ আগুন অনির্বাণ মানে নিববে না এই সমস্ত শেরগুলো কিভাবে মুসলিম সমাজে ঢুকছে দেখতে পাচ্ছেন ইল্লাহ মুসরেকুন আল্লাহর প্রতি ইমান আনবে ঠিকই এই সমস্ত লোককে যারা এইগুলো করে এদেরকে জিজ্ঞাসা করেন তুমি এক আল্লাহকে মানে গেলে মানে না কে বলছে তাহলে আল্লাহকে মানে আর কি করে ইম মুসরেক হয় নাই তহিদ না থাকলে আর ইমান আছে না সেটা শেখ দুইটা দুইটা পরিপন্থী তাওহিদ থাকলে শেরেক থাকতে পারবে না শেরেক থাকলে তওহিদ থাকবে না রিয়া প্রদর্শনের ছাদ আপনি দিনই কোনো কাজ করেন কিন্তু মানুষের কাছে বাহবা কুড়াতে চান মানুষের প্রশংসা পাইতে চান সবাই দেখুক আপনি বড় দানশীল দানবীর এরপরে আপনি অনেক ভালো অনেক বড় বুজুর্গ অনেক বড় মুখে প্রকাশ করা যায় কি না এইটা এক ধরনের কি এসেছে কুৎসিতে যে আমি এমন এক আল্লাহ মাহবুদ যে কোন সেরে বিশ্বাসী নয় পার্টনারশিপে বিশ্বাস করি না মানে আমিলা আমালানি তারাক্তু হু সের কাহু যে ব্যক্তি আমার দিনের কোন কাজ করে আর আমার সঙ্গে অন্য কাউকে শরীর করে আমাকে যদি বলে যে বেশি দিলাম দেব আমি যা দিয়ে আমাকে পুরোটা হান্ড্রেড পার্সেন্ট না দিলে হবে না নাইনটি আল্লাহকে দেব সামান্য একটু খালি একটু রিয়া মনের ভিতরে আছে আল্লাহ এটাও কবল করবেন না তিনি একটা হাদিসে বলেছেন আমি সবচেয়ে তোমাদের মধ্যে একটু ভালো মুসলিম হবে তোমাদের জন্য আমার ভয় হচ্ছে রিয়া প্রদর্শন এচ্ছা শোয়িং অফ ঢুকে যায় এইটার ভয় আমি অস্থির আছি তোমাদের যারা ভালো কাজ করবে তাদের মধ্যে এরপরে আল্লাহ তালা বলছেন হেনবি আপনি বলেন হে নবী মুহাম্মদ সাল্লাম আপনি এখন বলেন লোকদেরকে সুরাই ইসুফের কাহিনী শুনালেন মক্কাবাসীদেরকে এখন বলেন যে দেখো আমি এতক্ষণ যা কিছু সুরাই ইসুফের বয়ান তোমাদেরকে করেছি শুনিয়ে দিয়েছি এটাই আমার পথ আমি এক আল্লাহর দিকে শুধু ডাকি আল্লাহর দিকে ডাকি কার দিকে ডাকি আল্লাহর দিকে এখন আমরা যারা দায় ই দাওয়া ইলাল্লা কাজ করি আমরা অনেক সময় আল্লাহর দিকেও ডাকি কিন্তু আমাদের তরিকার দিকে আবার ডাকি অমুক সংগঠন অমুক দল অমুক জামাত ওই জমাতের দিকে ডাকি বেশি করে ওই জমাতে আসেন এই জমাতে এই দলে এই সংগঠনে এইটা এটা জায়জ আছে কিন্তু যদি মাকসুদ হয় বেশি আমার সংগঠনকে আমার দলকে আমার জমাতকে সবার উপরে সবচেয়ে বেশি নাম্বার বাড়াবো কিন্তু যখন ওইটা বেশি টার্গেট হয়ে যায় বাকিদেরকে কিভাবে ডাউন করা যায় আমাদের তাকে কিভাবে খালি বাড়ানো যায় এরকম একটু হয়ে গেলে আল্লাহর জন্য করার এখলাসের কিছু কমতি চলে আসার সম্ভাবনা আছে সেটা খেয়াল রাখতে হবে অথবা আমার মাঝাবের দিকে আমার তরিকার দিকে এইভাবে ডাকার যে টেন্ডেন্সি আছে এটা কোন কোন সময় মানুষকে আল্লাহ থেকে ডাইভার্ট করে ফেলে খুব সূক্ষ্মান তিনি নিজে এই আল্লাহর দিকে ডাকেন তা আল্লাহর দিকে ডাকার রাস্তাটা কিরকম কেমন এটা সম্পূর্ণ ভালো করে জানতে হয় কোরআন হাদিস থেকে ভালো করে শিখতে হয় আদু ই আল্লাবাসীরা আমি আল্লাহ দিকে ডাকি আর আমি ভালো করে জানি যে আল্লাহর পথ কোনটা আল্লাহ নবী নিজের জন্য না আমি নিজে অমান ইত্যাদি আর যে আমাকে অনুসরণ করে তারা সবাই মিলে আল্লাহর দিকে ডাকি আমরা আমাদের আর কোন মাকসুদ নাই আর আমাদের কোন বাহাদুরি কৃতিত্ব আমার সংগঠনের কীর্তিগাথা গৌরব এগুলো বড় কিছু না সমস্ত প্রশংসা আমরা কার গাই আল্লাহ একমাত্র সময় করি আর কারো কোনো আমার শেখ আমার লিডার সবচেয়ে বড় শেখ সবচেয়ে বড় লিডার এগুলো আমরা চাই না কিছু আমাদের এক আল্লাহর শুধুমাত্র গুণগান করাই আমাদের উদ্দেশ্য ওমা আনা মিনাল মুসিক হেনবী আপনি বলে দেন যে আমি সেটে করি না আমি সেরেক থেকে দূরে কাজে আবার সেরেক থেকে না থাকার সেরের থেকে না যাওয়ার মেসেজ আবার আসলো কাজে উন্মতের মধ্যে কোথায় সেরেক আছে কোথায় আমাদের আকিদার তৌহিদের গলত আছে এটা আমাদের চেক করতে হবে এগুলোর জন্য আমি একটা বই পড়তে বলি কয়েকটি বই পড়তে বলি একটা হলো আবু আমিনা বেলা ফিলিপসের লেখা তাহিদের মূল সূত্রা বলি কিতাব তাহিদ মোহামুদিন আব্দুল হাবের আরো কিছু এরকম আর্কিদার শ্রহী কিতাব আছে এগুলো পড়া দরকার তাহলে কোনো জায়গায় আমাদের শেরেক ঢুকে গেল কিনা আমরা সতর্ক হয়ে যাবো আমি কবিলিজা হালিল আল্লাহ আরো বলছেন হে নবী আপনার আগে আমি যখনই কোন নবী পাঠিয়েছে ইল্লা রিজা আলান শুধু পুরুষ নবী পাঠিয়েছি আর তারা মানুষ ছিল জিনও নয় ফেরস্তাও না তাহলে এখানে তিনটি জিনিসকে আলাদি নাই নবী হবেন এক নম্বরে মানুষ থেকে জিন না ফেরস্তাও না তিন নম্বর নবী হবেন পুরুষ থেকে কোন নবী মহিলা নবী নাই আমি ওহি দিয়ে দিয়ে তাদেরকে নিয়ে আসি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আর যারা এই নবী কথাগুলো অবিশ্বাস করেছে আজকে আপনাকে কষ্ট দিচ্ছে আরব দেশের লোকেরা নবী আগের জমানায় বিভিন্ন নবীদেরকে যারা কষ্ট দিয়েছে তাদের সঙ্গে বেদবি করেছে দুশ্মনী করেছে এরা ঘুরুক ঘুরে দেখুক দেশে দেশে তাদের কি পরিণতি হয়েছে কৌমে আদ সামুদ ফেরাউন এদের কাহিনী দেখুক এদের ধ্বংস অবশেষ দেখে আসুক। আসুকিল আর এই দুনিয়ার সুখ শান্তি দুনিয়ার মজা দুনিয়ার নেতৃত্বের পজিশন ক্ষমতা এগুলো যাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে আসে আবু জহাল্লা আবুল হাব তাদের নেতৃত্ব পাওয়ার জন্যই নবী মোহাম্মদ কে মানতে রাজি হলো না এই মজা কয়দিন থাকবে তাদের তারা যদি এই মজাকে একটু কোরবানি করে দিত তাহলে আখেরাতের ঘর আখেরাতের জগৎ জান্নাত তাদের জন্য কত উত্তম ছিল তারা যদি তাক অর্জন করতে পারতো আফলা তা দুনিয়ার মানুষগুলো তোমরা কি এইগুলা চিন্তা করে বোঝার চেষ্টা করো না এই যে বিভিন্ন জাতির ইতিহাসের কথা বললেন সমস্ত লোকদের কাছে তারা এত দুশ্মনী করেছে হে নবী আপনাকেই শুধু দুঃমনি করেনি সব নবীদের সঙ্গে দুঃমনি করেছে এমন হয়েছে যে এক পর্যায়ে তাদের সীমালগ্ন বাড়তে বাড়তে নবীগণ মনে হয় অনেকটা হয়ে যাচ্ছেন যে আল্লাহ সাহায্য আসতে আসতে অনেক মানে দেরি হয়ে যাচ্ছে আর কত একরকম হতাশা আসার অবস্থা মাথা এইরকম করে চিৎকার করেছেন করেছেন মাঝে মধ্যে। ফরিয়াতম কাতকু যেবু অনেক নবীগণ মনে করেছেন বা নবীদের মফাশ্রে কেন বলছে আসলে নবীরে এই লেভেলে বিশ্বাস করার কথা না বর নবীদের অনুসারী গণ তাদের নবীদের ইমান এত দুর্বল না নবীদের অনুসারীরা যেমন এই কবে আল্লাহ মুসলকে সাহায্য করবেন খালি ইসলামে বীরের দুশ্মানী চলছে আর চলছে তাই না তাহলে নবীদের অনুসারীদের এরকম হতাশা আসে এই হতাশার লেভেলের চূড়ান্ত পর্যায়ে যখন তারা পৌঁছে গিয়েছিল জাহ আন কাদকু তারা মনে করছে তাদেরকে মিথ্যা বলে প্রমাণ করে দিয়েছে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে তারা হক নয় এটাই মনে চূড়ান্ত অবস্থা যাওয়ার পরে যা আহম নাস অনেক পরে আল্লাহ সাহায্য তাদের কাছে এসেছে আল্লাহর সাহায্য অতি নিকটে তো এখন আমাদের কাছে মনে হয় অতি দূরে কিন্তু আল্লাহর কাছে কি ওই তিন নিকট সব রেডি হয়ে আসে ফানুজ্জি আমান তারপরে আমি যাকে চেয়েছি উদ্ধার করেছি সব নবীকেই উদ্ধার করে নাই কিছু কিছু নবী আবার তাদের হাতে জবাইও হয়েছে হয় নাই ইয়াহি আল্লাহ জবাই করে নেই ফানুজ্জি আমান নাসা ও যাকে চেয়েছি উদ্ধার করেছি কোন কোন মুসলমানদের শাহাদত কবুল করেছি আমি জানি মর্যাদা দেওয়ার জন্যে সহিত হবে যুগ যুগে ঠেকাতে উদ্ধার করতে বাঁচাতে এই জন্য এখন দোয়ার মধ্যে আসছে আল্লাহ আলিহাক মুজরিমিন এই আয়াত থেকে দোয়া নিয়েছেন সালফে সালহীন যে আল্লা এমন আজাব দেন যে আজাব আসলে তাদের হাতে থাকবে না একশো এগারো নম্বর আয়াত শেষ করছেন সুরাই ইউসুফ কেমন এই যে কাহিনী আগের জমানার জাতিসমূহের কাহিনী ইতিহাস কেসা গুলো বলা হলো এগুলো জন্য এই বড় শিক্ষা রয়েছে যাদের আকল রয়েছে যাদের চিন্তা আছে যাদের আছে যারা খরচ করে চিন্তা করে এই সমস্ত কাহিনীগুলো কেশাগুলো কোনো বানানো কাহিনী মন কাহিনী মিথ্যা কাহিনী নয় এগুলো সত্যতা প্রমাণ করে যে এই কিতাবের আগে যে কিতাবগুলো এসেছিল সেই কাহিনী বলে এই কিতাব যে কাছে এসেছে আল্লাহ পক্ষ থেকে এটা প্রমাণ করে দেয় যেখানে বিস্তারিত আলোচনা আল্লাহ তালা এই কিতাবের মধ্যে করে দিয়েছেন ওয়াহির মধ্যে সবকিছু আল্লাহ বলে দিয়েছেন না ফরত নাফির কিতাবে মিনশাই এই কিতাবের মধ্যে আমি কোন জরুরি কথা বলা বাকি রাখিনি ও হুদা যেখানে এই কিতাবের মধ্যে এই ওয়াহির মধ্যে আমি কি দিয়ে রেখেছি হৃদায়ত রেখেছি এগুলা শুনলে কাছে আসলে এগুলো শিখলে তাদের মধ্যে হৃদায়ত আসবে তাদের মধ্যে হৃদায়তমত আনলে আর রহমত হলো এই কিতাবের মধ্যে ওয়াহির মধ্যে রহমত আছে ওই কমের জন্য যারা ইমান আনে যারা মন দিয়ে বিশ্বাস করে এই কথাগুলোকে আল্লাহ তালা এই কোরআন রহমত দিয়েছেন তাহলে রহমত দেয় মানুষের জন্য যত আমরা কোরআনের কাছে আরব তেলাওয়াত অর্থ বুঝবো আলোচনা শুনবো তাঁত শির শুনবো পড়ব কোরআন চর্চা করব তত আল্লাহ রহমত দিয়ে আমাদের জীবনকে আল্লাহ তালা ভরপুর করে দেবেন আল্লাহ তালা আমাদেরকে আহ কোরআন বানিয়ে দিন